সমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম আল্লা সঈদিন মহাম্মদ ওআহিহি আমাদের ধারাবাহিক আলোচনার যে পর্বে আজকে আমরা এসে উপস্থিত তার শিরোনাম হচ্ছে কিয়ামতের লক্ষণসমূহ কিয়ামত বা মহা ধ্বংস মহাপ্রলয়ের লক্ষণ সমূহ কী কী এই শিরোনামটি নেওয়া হয়েছে আরবি পরিভাষা কিয়ামতেরই পরিভাষা আশরা তাহ বা আলামত আশ্বাহ এর বঙ্গানুবাদ হতে এই আলামত আর শাহ শব্দটির দ্বারা মূলত কেয়ামত বা মহাধ্বংস মহাপ্রলয়কেই নির্দেশ করে এগুলোকে এভাবে বলা যায় যে আমরা ক্রমশই সেই চূড়ান্ত ধ্বংস কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাওয়ার পথে আমরা বিভিন্ন আলামত চিহ্ন নির্দেশক বা মাইল ফলক আমরা দেখতে পাবো সেই মাইল ফলক বা চিহ্ন নির্দেশক সমূহ নিয়েই আমাদের আজকের আলোচনা লক্ষণগুলো কি কি, কেয়ামত এর লক্ষণসমূহ কি কি। এই আশ্বাহ শব্দটির দুটি অর্থ রয়েছে আক্ষরিক অর্থে একে সময় অর্থে প্রয়োগ করা যায় আক্ষরিক অর্থ সময় কিন্তু প্রায়োগিক অর্থ হচ্ছে কেয়ামত শুরু হওয়ার সময় আশ্বাহ শব্দের প্রায়োগিক অর্থ হচ্ছে কেয়ামত শুরু হওয়ার সময় এই সময়টা আসলে কখন কখন কেয়ামত বা মহাধ্বংস শুরু হয়ে যাবে তা একমাত্র আল্লাহ সুবাহ তাল্লা ছাড়া আর কেউ জানে না এমন কি এ বিষয়ে কোনো নবী বা ফেরেস্তাও অবগত নন এটা হচ্ছে আল্লাহ সুবাহ তাহলার ইলমুল গাইবের অংশ যা একমাত্র আল্লাহ সুবাহ তাল্লা ছাড়া আর কেউ জানেন না একমাত্র আল্লাহ জানেন কখন এই মহা মহাধ্বংস মহাপ্রলয় কিয়ামত শুরু হয়ে যাবে এই জন্য একটি বিখ্যাত হাদিসে আমরা জানতে পারি যখন জিবরিল আলা ইসলাম আকাশ থেকে নেমে সে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ উত্তর দিয়েছেন যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকর্তার চেয়ে ভালো জানে না খেয়াল করে দেখুন জিব্রাইল আলাহ সাল্লাম রাসুল্ল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কেয়ামতের সেই মহাধ্বংস শুরু হওয়ার সময়টা কখন আর রাসুল্ল সাল্লাহ সাল্লাম উত্তরে বললেন যাকে প্রশ্ন করা হয়েছে সে ব্যক্তি প্রশ্ন কর্তার চেয়ে ভালো জানে না অর্থাৎ তিনি যা বলতে চেয়েছেন তা হচ্ছে আমাদের দুজনের কারোরই এ বিষয়ে কোনো জ্ঞান নেই যে কখন কেয়ামত শুরু হয়ে যাবে এটা একমাত্র আল্লাহ সুমতালার ইলমুল গাইবে আছে তবে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম আমাদেরকে এর বেশ কিছু আলামত লক্ষণসমূহ বলে গিয়েছেন কিন্তু মূল ব্যাপার হচ্ছে এ ধরনের আলামত বা লক্ষণের বর্ণনা অনেক হাদিসে রয়েছে এর মধ্যে কোনটা বেশ নির্ভরযোগ্য সহি কিংবা হাসান হাদিস কোনটা আছে দুর্বল হাদিস কাজেই এই নির্বাচনের কাজটুকু বেশ জটিল যে বিশুদ্ধ হাদিসটুকু ছেঁকে নিয়ে আসতে হলে আমাদেরকে স্বাভাবিকভাবেই হাজার বই এবং হাতির খাটতে হবে এটি বেশ কঠিন এবং শ্রমসাধ্য একটি কাজ তবে আলহামদুলিল্লাহ যে বিখ্যাত তাফসিরকার ইবনে কাসির এবং অন্যান্য বিশেষজ্ঞ আলেম ইতিমধ্যেই কেয়ামতের আলামত সমূহের একটি তালিকা প্রণয়ন করে একাধিক বই লিখে ফেলেছেন আমাদের ধারণা আল্লাহ আলম যে কেয়ামতের আলামত নিয়ে তারা রীতিমতো মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলের কাজ করেছেন এই বিষয়ে যে বিশুদ্ধ হাদিসগুলো আছে সেগুলোকে বলা হয় আশ্বাহী মিন আশরাত আসাহ কিংবা আশ্বাহী মিন আলামত আসাহাহ শুধু এই বিশুদ্ধ হাদিসগুলো সংগ্রহ করে ইউসুফ নামের একজন বিশেষজ্ঞ একটি বই লিখেছেন এবং সেটাকেই আজকের আলোচনার মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে তিনি নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ থেকে এই হাদিসগুলো নিয়েছেন এবং পঞ্চাশটিরও বেশি আলামত তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন অন্যান্য অনেক বইতে এই সংখ্যা এই আলামত সময়ের সংখ্যা প্রায় একশোতে পৌঁছে গেছে তবে সেগুলোতে বেশ কিছু দুর্বল বা অগ্রহণযোগ্য হাদিস থাকার সম্ভাবনা রয়ে গেছে তো এবার আমরা ইনশাল্লাত আমাদের সেই আলামত সমূহ বর্ণনা করার আগে কিছু বিষয় পরিষ্কার করে নেওয়া যাক এই আলামতগুলোর মধ্যে কিছু আলামত রয়েছে যেগুলো একেবারেই ইউনিক বা যে ঘটনাগুলো একবারই মাত্র ঘটতে পারে মাত্র একবারই ঘটতে পারে এবং সেটা ঘটলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সেই ঘটনাটা ঘটে গেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে হিজাজে একটি আগুন লাগবে অগ্নিকাণ্ড হিজাজে একটি আগুন লাগবে যার আলো সামদেশ অর্থাৎ সিরিয়া পর্যন্ত পৌঁছাবে এবং রাসুলোস হাসম বলেছেন যে রাতের বেলাতেও তুমি উটের ঘাড় পর্যন্ত দেখতে পাবে তো এই ঘটনাটি এটা আসলেই মানে একটা ইউনিক ঘটনা বা যা একবারই ঘটতে পারে যা ঘটলে আপনি স্বাভাবিকভাবে জানতে পারবেন যে এই ঘটনাটি ঘটেছে কিনা বা কখন ঘটেছে আবার বিপরীতভাবে বেশ কিছু আলামত রয়েছে যেগুলো একাধিকবার ঘটতে পারে কি বারবার ঘটতে পারে কিংবা না ঘটলে মনে হবে যে হয়তো এটা ঘটে গেছে যেমন এমন একটি আলামত হচ্ছে যে অনেক গণহত্যা রক্তপাত এবং খুনোখুনি হবে এটা আল্লাহলাম কেয়ামতের লক্ষণ হিসেবে আমাদেরকে জানিয়ে গেছেন তো এটা হচ্ছে এমন একটা আলামত যে বর্তমানে উম্মার মধ্যে যেভাবে ব্যাপক হত্যাকাণ্ড গণহত্যা চলছে এগুলো দেখে আপনি বলতেই পারেন যে বল্লাহি এটা তো ইতিমধ্যেই হয়ে গেছে এই আলামতটা আমরা অতিক্রম করে ফেলেছি অথবা আমরা অতিক্রম করছি কিন্তু আপনি হয়তো জানেন না যে ভবিষ্যতে হয়তো এর থেকেও মারাত্মক আকারে গণহত্যা রক্তপাত খুন খুনি এগুলো শুরু হতে পারে আবার এমন কিছু আলামত আছে যেগুলো হয়তো পুরোটা আত্মপ্রকাশ করেনি কিছু কিছু স্বল্প পরিসরে ঘটেছে পূর্ণমাত্রায় ঘটেনি আবার কিছু আলামত আছে যেগুলো ক্রমেই তার পূর্ণতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে একে আমাদের আলামত সময়ের মধ্যে কিছু আলামত রয়েছে আবার যা পারস্পরিক বিপরীত যেমন একটা আলামত হচ্ছে যে এক সময় আসবে শান্তির সময় আবার অন্য আরেকটা আলামত আসছে যে যুদ্ধ ও নিরাপত্তাহীনতা এগুলো ছড়িয়ে পড়বে কাজেই দেখতে পাচ্ছেন যে এই ঘটনাগুলো একটা আরেকটা সম্পূর্ণ বিপরীত এই বিপরীত ঘটনাগুলো একই সাথে ঘটতে পারবে না কাজেই এগুলো সময়ের সাথে সাথে কালের পরিক্রমায় ভিন্ন ভিন্ন যুগে আস্তে আস্তে ঘটতে থাকবে তো কেয়ামতের প্রথম আলামত কি প্রথম নিদর্শন বা চিহ্ন কি মহাপ্রলয় মহাধ্বংস কেয়ামতের আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের পৃথিবীতে আগমনই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কারণ রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন আমাকে কিয়ামতের এতটা কাছাকাছি করে পাঠানো হয়েছে যতটা কাছাকাছি এই আঙ্গুল দুটো এরপর রাসুল্লাহ সাল্লাম তার হাতের দুটো আঙ্গুলের দিকে ইশারা করে বুঝিয়েছেন যে এই দুটো আঙ্গুল যত কাছি রয়েছে তার থেকেও আমি কিয়ামতের অধিক নিকটবর্তী এখানে রাসুল্লাহ সাল্লু আসালাম আমাদেরকে যা বলছেন সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে মানব যে বয়স মানবজাতির যে ইতিহাস যে বয়স কালের পরিক্রমা সেই তুলনায় তিনি কিয়ামতের এতটা কাছাকাছি এসেছেন যে যতটা কাছাকাছি তার হাতের দুটো আঙ্গুল। তিনি বলেছেন যে তিনি এসেছেন একেবারে শেষ সময় এই পৃথিবীর বুকে মানুষের কালকে মানুষের অবস্থানকে যদি আপনি একটা দিন হিসেবে ধরেন মানবজাতির অবস্থানের সময় ইতিহাসকে একটা দিন হিসেবে ধরেন তবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম দিয়ানো আগমন করেছেন একেবারে শেষ বিকেলে পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে এটা আল বুখারির হাদিস কিয়ামতের দ্বিতীয় আলামতটি হচ্ছে আল্লাহ রাসুল মৃত্যু প্রথম আলামত হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লামের আগমন এবং দ্বিতীয় আলামত হচ্ছে রাসুল্লাহসাল্লামের মৃত্যু আল বুখারির একটি হাদিস রয়েছে আনা সবনু মালিক রাজিয়াল সাল্লাহ বলেছেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমাকে কিয়ামতের আগে ছয়টি আলামত হিসাব করতে বলেছেন এক নম্বরে তিনি বলেছেন আমার মৃত্যু কাজেই প্রথমে আমরা এই আলামতটি নিয়ে আমাদের আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে বাকি পাঁচটি বিষয় আমাদের আলোচিত হবে ইনশাল্লাহ তালা রাসুল্ল আসলামের মৃত্যু শুধু কেয়ামতের একটা চিহ্ন বা আলামতই নয় বরং এটা সমগ্র মুসলিম উম্মার জন্য একটা বড় বিপর্যয় ছিল এ ব্যাপারে একটা হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যখনই কোনো সমস্যায় পড়বে তখনই আমাকে হারিয়ে ফেলার মাধ্যমে যে সমস্যায় পড়েছ সেটার কথা ভাববে তখন তোমাদের সমস্যাটা নিতান্ত তুচ্ছ মনে হবে অর্থাৎ রাসুলাম বলতে যাচ্ছেন আল্লাহ রাসুলামের মৃত্যুর মাধ্যমে যে বড় বিপর্যয় শুরু হয়ে গেল রাসুল্লাহ আসলাম এর পরে যে সমস্যায় আমরা পড়লাম সেই সমস্যাগুলোর কথা যদি আমরা চিন্তা করি তখন আমাদের বর্তমান সময়ে যে সমস্যা সেটাকে খুবই তুচ্ছ মনে হবে যদি আপনি আপনার জীবনে কোনো সমস্যা দুর্ঘটনা বা বিপর্যয় নেমে আসে তবে আপনি ভেবে নেবেন যে আপনি তেমন বড় কোনো ক্ষতি সম্মুখীন হননি কারণ সবচেয়ে বড় ক্ষতি সবচেয়ে বড় লস সেটা আমরা হারিয়ে ফেলেছি সেই ক্ষতি সম্মুখীন আমরা হয়ে গেছি সেটা হচ্ছে আমরা আল্লাহ রাসুল সাল্লু আলু সাল্লামকে হারিয়ে ফেলেছি দেখবেন তখন আপনাদের সমস্যাগুলো ছোট বা তুচ্ছ সামান্য মনে হবে তো সুনানা তিরমিজিতে আনাস ইবনুল মালিক রাজিউলতা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাম যখন মদিনে এসেছিলেন তখন পুরো মদিনা যেন আলোয় ভরে গিয়েছিল যখনই তিনি চলে গেলেন মদিনা যেন আধার হয়ে এলো যখন রাসুল্লা সাল্লা সাল্লামকে আমরা দাফন করলাম তার কবরের মাটি হাতে লেগে থাকতেই মনে হলো আমাদের হৃদয়ে কী যেন একটা পরিবর্তন হয়ে গেছে খেয়াল করে দেখুন এখানে আনাস ইবনু মালিক রাজিলতা লু তিনি বলছেন আমরা হৃদয়ে অন্তরের মধ্যে কী যেন একটা পরিবর্তন অনুভব করলাম তার মানে রাসুল্লাহ সাল্লাম যখন উপস্থিত ছিলেন বেঁচে আছেন জীবিত অবস্থায় আছেন এটাই ছিল অন্যরকম একটা অনুভব করার মতো বিষয় এখন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তারা নিজেদের অন্তরের মধ্যে অনুভব করলেন এমনকি কবরের মাটি লেগে থাকা অবস্থাতেই তারা অনুভব করলেন তারা কোনো কিছু একটা হারিয়ে ফেলেছেন তাদের অন্তরে কেমন একটা পরিবর্তনের সাথে তারা অনুভব করলেন এবং রাসুল্লাহ সাল্লাস্লাম মারা যাওয়ার সাথে সাথে তারা অনুভব করলেন মদিনাই কি যেন নেই সাহাবি আনাসিম মালিক রাজ্লান্ন আরও বলে চলেছেন তিনি বলেন যে আমরা আমাদের নিজেদের মনকেই যেন চিনতে পারছিলাম না এ যেন অন্য এক হৃদয় কারণ রাজ সাল্লা সাল্লাম আশেপাশে কাছাকাছি থাকলেই তারা মনে একটা প্রশান্তি অনুভব করতেন এমনকি তিনি যদি তাদের চোখের আড়ালেও থাকতেন সামনাসামনি মুখোমুখি অবস্থায় যদি নাও থাকতেন তারপরও তারা একটা প্রশান্তি অনুভব করতেন তিনি হয়তো আছেন তার বাসায় তবু সাহাবারা শুধুমাত্র তার জীবিত অবস্থায় থাকার কারণে অর্থাৎ উপস্থিতির কারণে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করতেন যখনই তিনি চলে গেলেন আল্লাহ রসুলাম মৃত্যুবরণ করলেন তখন তাদের মনে হল তারা কিছু একটা হারিয়ে ফেলেছেন কিয়ামতের তৃতীয় যে আলামতটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জেরুজালেমের অধিকার বাইতুল মোকাদ্দ বিজয় ফাতেহু বাইতুল মোকাদ্দিস আর এই অসাধারণ ঘটনাটি ঘটেছিল ওমার ইবনুল খাত্তাব রাজিউলতালহ এর খিলাফতকালে তখন মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন আবুবায়দা আমর ইবনুজাররা এবং তিনি জেরুজালেম অবরোধ করেছিলেন জেরুজালেম তিনি ঘিরে রেখেছিলেন তো একসময় জেরুজালেম আত্মসমর্পণ করতে বাধ্য হলো কারণ মুসলিম বাহিনীর সাথে তাদের যুদ্ধের কোনো সুযোগই ছিল না এতটাই তারা চারদিক থেকে আক্রান্ত হয়ে গেল এরপর তারা সেনাপতি আবুবায়দাকে খবর পাঠালো যে ঠিক আছে আমরা জেরুজালেমের চাবি হস্তান্তর করে আত্মসমর্পণ করতে রাজি আছি তবে একটা শর্ত তারা জুড়ে দিল তারা শর্ত দিয়ে দিল যে এই চাবি তারা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে দিবে অর্থাৎ এই চাবি তারা মুসলিমদের খলিফার হাতে হস্তান্তর করবে তো এই খবর পরবর্তীতে খাত্তাব ই খালু ওনার কাছে চলে গেল তো ওমর রাজলত্তাল লু সুরা ডাকলেন তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন যে এখানে কি যাওয়া ঠিক হবে কিনা বা তিনি যাবেন কিনা কারণ সেখানে হয়তো বিপদের সম্ভাবনা থাকতে পারে তো কোন কোনো সাহাবা বললেন যে আপনি মদিনাতেই থাকুন গেলে আপনার বিপদ হতে পারে আবার কেউ কেউ বললেন যে না আপনি জান ইনশাআল্লাহ তালা আপনি নিরাপদেই থাকবেন তো ওমর ইবনুল খতার রাজিল্লা তালনু শেষ পর্যন্ত সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তো এই ঘটনা হয়তো আমরা অনেকে আগেও জেনে থাকবো তবু আমরা সংক্ষেপে একবার এই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি যেহেতু এটা কে আমতের তৃতীয় একটি আলামত অর্থাৎ জেরুজালেমের বাইতুল মুকাদ্দিস বিজয় তো ঘটনাটি হচ্ছে ওমর রাজিউদ্দুল্লাহনু তিনি তার খাদেমকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলেন তার খাদেম অর্থাৎ যাকে আমরা বলতে পারি চাকর বা ভৃত্ত তাকে সাথে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন তাদের দুজনের জন্য একটাই ছিল। এবং তারা পালা করে উটের পিঠে চড়ছিলেন কখনও ওমর রাজিলু কখনো তার ভৃত্য তার খাদেম এভাবে আবার কিছুক্ষণ তারা উঠকে বিশ্রাম দিচ্ছেন এভাবে পালা বদল করে করে তারা সেই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন এভাবে চলতে চলতে অমর ইবনুল খাতা রাজিলনু যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি এসে পৌঁছে গেলেন তখন তার পালা হচ্ছে উটকে টেনে নিয়ে যাওয়ার এবং তার ভিত্তির পালা হচ্ছে উটের উপরে বসে থাকার তারা পর্যায়ক্রমে পালাবদল করে করে করে এগিয়েছিলেন চলতে চলতে তারা একেবারে এসে পড়েছেন একটা কাদা ভরা ডোবার সামনে অবস্থা হচ্ছে এমন যে এখন এই ডোবাটা পার হয়ে সামনে এগিয়ে যেতে হবে তাই অমরাদীলত লু তিনি প্রস্তুত হয়ে গেলেন যে তার জামার কাপড়টা একটু উঠিয়ে নিলেন এবং ডোবা অতিক্রম করা শুরু করলেন যেহেতু তখন তারই পাতা ছিল ও টেনে নিয়ে যাওয়ার তো তিনি সেভাবে কাপড় উঠিয়ে নিয়ে ডোবা পার হওয়া শুরু করলেন গায়ে ও কাপড়ে কাদা লেগে গেল তিনি ডোবার মধ্য দিয়ে ও টেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন আর চিন্তা করে দেখুন এই সমস্ত ঘটনাটা জেরুজালামের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি কাদা মাখা অবস্থায় তার চাকরকে উটের উপর বসিয়ে রেখে সেই উটের রশি টেনে নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে আর এই দৃশ্যটা জেরুজালেমের বাসিন্দারা তাদের চোখের সামনে দেখছে তো তারা চিন্তা করেছিল যে আমরা এই চাবি হস্তান্তর করব অর্থাৎ জেরুজালেমের চাবি এই বিষয়টা আমরা যখন দিয়ে দেবো আমরা মুসলিমদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিকেই দিব তারা এই সিদ্ধান্ত নেওয়ার পরেই সেনাপতি আবু উবায়দা ইনজারোরা রাজিল্তোলাহনু তিনি অমর রাজিউলান্নকে এ বিষয়টি জানিয়েছিলেন এবং যার কারণে তিনি আজকে সেখানে উপস্থিত তো সেনাপতি আবু উবায়দা যিনি ছিলেন আশরায়তুল মুবাসারাবিল জান্নার একজন অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবার একজন তিনি ইহুদিদের বিষয়টা চিন্তা করলেন তারা কি চিন্তা করছে তিনি মনে করলেন যে এটা ঠিক হচ্ছে না উল্লেখ্য যে আসলে তিনি এটা চিন্তা করেননি যে না নেতৃস্থানীয় ব্যক্তি তিনি সবসময় একটা ক্ষমতা দাপট অহংকার নিয়ে চলবেন তিনি কখনো বিনয়ী হতে পারবেন না তিনি বিষয়টা চিন্তা করেননি কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই ইহুদি লোকগুলো এরা বড় হয়েছে রোমান সংস্কৃতির ছায়ে বেড়ে উঠে এরা সব সময় যা দেখে অভ্যস্ত সেটা হচ্ছে রাজা বাদশাহ নেতৃস্থানীয় ব্যক্তি এরা সব সময় চারপাশে প্রহরী নিয়ে চলে একটা আলাদা ক্ষমতার ডাপর তারা দেখিয়ে চলে নিজেদেরকে অন্যরকম ভাবে তারা উপস্থাপন করে থাকে তারা এ ধরনের দৃশ্য দেখে একেবারেই অবস্থ অভ্যস্ত নয় তাই তিনি ভাবলেন যে অমর ইবনুল খাতাব রাজি এভাবে আশাটা বোধ হয়ে মানানসই হয়নি কারণ জেরুজালেম বাসিন্দারা তাকে এই বেশে দেখে হয়তো যথার্থ সম্মান নাও দিতে পারে যেখানে ওই সময়ে দুনিয়ার যে কোনো মানুষের চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ হচ্ছেন ওমর ইবনুল খতাব রাজিউল তোলাহ তিনি মুসলিমদের খলিফা তো এই ধারণাটি করে আবুবাইদা বিনজরা রাজিউল তোলাহু তিনি আমিরুল মমিনের কাছে গেলেন এবং এই ব্যাপারে কিছু পরামর্শ দেওয়া ভালো মনে করলেন ওমর ইবনুল খতাব রাজিউল্হানহু তার সেনাপতির পরামর্শ শুনে তার বুকে আঘাত করে বললেন আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি তিনি আরও বললেন আমরা এমন এক জাতি যারা ছিলাম নিতান্ত তুচ্ছ নিচু জাত আর আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে আর আজকে আমরা যদি অন্য কোনো উপায় সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবারও নিচু করে দেবেন এর অর্থ অমর আদাল সম্মানের মানদণ্ড হিসেবে সেই ক্ষমতার দাপট চারপাশে প্রহরী নিয়ে যাওয়া এগুলোকে কখনোই বুঝেননি তিনি বলেছেন আল্লাহ আমাদের মর্যাদা উঁচু করে দিয়েছেন ইসলামের মাধ্যমে আর আমরা যদি আজকে অন্য উপায়ে ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান কামনা করি তবে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত নিচু করে দেবেন আমাদের সম্মান আমাদের এই মোটর শোভাযাত্রা কিংবা চারপাশে দেহরক্ষী বাহিনী এগুলোর মাঝে নেই নেই আমাদের পোশাক আশাকে কিংবা ভুল সিটে বসে সুরক্ষিত সফরে যাওয়ার মাধ্যমে পোশাকে জলুস নয় আমাদের সম্মান দেয় ইসলাম তিনি আবু উবাইদাহ রাজিউল্লা শিক্ষা দিচ্ছিলেন এবং তখন তার গায়ে যে জামা পরা ছিল তাতে ছিল ১৪টি তালি দেওয়া মুসলিম খলিফা ১৪টি তালি দেওয়া পোশাকে পরে তার সেনাপতিকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন ইসলামের মাধ্যমে অমর রাজিউল্লাহ তাকে এ কথাই বলতে চেয়েছেন যে মানুষ কি ভাবলো তারা কি ভাবলো না ভাবলো সে কথা ভুলে যাও কারণ তাদের প্রত্যাশিত বেশে আমরা নিজেদেরকে উপস্থাপন না করলেও আল্লাহ তাদের হৃদয়ে আমাদের মর্যাদার স্থান করে দেবেন তিনি আবু ওবায়দাকে কথাও পরিষ্কার বুঝিয়ে দিলেন যে বাইরের কোনো জৌলুসে সম্মান খোঁজার চেষ্টা করলে আল্লাহ আমাদের সম্মান ছিনিয়ে নেবেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর মাধ্যমে সম্মান খোঁজার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই সম্মান থেকে বঞ্চিত করবেন কারণ আমাদের সম্মান ইসলামেই রয়েছে অন্য কোথাও নয় কেতাদুরস্ত আনুষ্ঠানিকতা এগুলো আমাদের দরকার নেই আমরা সাদা মানুষ আল্লাহ আমাদেরকে দিনের মাধ্যমে আমাদেরকে প্রাপ্য সম্মান দেবেন সুহান আল্লাহ ওমর ইবনুল খতাব যথার্থ কথাই বলেছেন জেরুজালেমের ইহুদি লোকেরা যখন তাকে এই অবস্থায় দেখল তারা আবেগে কান্নায় ভেঙে পড়ল বলা হয়ে থাকে যে লোকে তাকে দেখার জন্য বাড়ির ছাদে উঠে দাঁড়িয়েছিল কারণ তারা প্রবল প্রতাপশালী ক্ষমতাশীল ওমর ইব্দুল খাতাবের নাম শুনেছে মাত্র কখনো দেখেনি তবে তারা যা আশা করেছিল তার বিপরীত চিত্র যখন সামনে দেখতে পেল তারা আর নিজেদের আবেগ ধরে রাখতে পারেনি তারা সিদ্ধান্ত নিয়েছিল এই ব্যক্তির কাছে আমরা চাবি হস্তান্তর করব। সবচেয়ে ক্ষমতাশীল প্রতাপশালী ব্যক্তি তার বিপরীত চিত্রটি দেখে তারা কান্নায় আবেগে ভেঙে পড়ল। যে আজকে আমরা এমন একজন ব্যক্তির কাছে জেরুজালামের চাবি হারাচ্ছি জেরুজালের কর্তৃত্ব হারাচ্ছি ইসলামের এই সাদামাটা নমুনা দেখে তারা নিজেদের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না আবেগে কাঁদতে শুরু করলো শেষ পর্যন্ত তারা জেরুজালের চাবি আল খলিফা ওমর ইবনুল খাতাবকেই দিয়েছিল আল্লাহ আলাম ইবনুল কাসির উল্লেখ করেছেন যে এই চাবি হস্তান্তর করার কিছু বৈশিষ্ট্য তাদের বইয়ে কিতাবে লেখা ছিল এবং এর মধ্যে একটা বৈশিষ্ট্য এটাও ছিল যে যার কাছে তারা হস্তান্তর করবে চাবি সেই ব্যক্তির জামায় চোদ্দোটা তালি থাকবে যাই হোক বাইতুল মাকদিস বিজয়ের এই আলামতটি বুখারির উল্লেখিত হাদিসে সেই ছয়টি আলামতের মধ্যে একটি আলামত চার নম্বর আলামতটি হচ্ছে রাসুদুল্লাহ সাল্লা বলেছেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে এমন এক রোগের রূপে যা ছাগলের হয়ে থাকে এখানে আসলে প্লেগ রোগের কথা বলা হচ্ছে আর এই প্লেগ হয়েছিল জেরুজাল অধিকারের পর হিজড়ি আঠারো শনে আর শাম নামক জায়গায় তো এরা মুসলিমদের জন্য বড় একটা বিপর্যয় ছিল পুরো উম্মা তখন বেশ বড় ধরনের একটা ক্ষতি সম্মুখীন হয়েছিল কারণ পঁচিশ হাজারেরও বেশি মুসলিম এই প্লেগে মারা গিয়েছিলেন এবং এদের মধ্যে ছিলেন পঁচিশ হাজার ব্যক্তিকে হারানো এটা ছিল বিশাল একটা লোকসান পঞ্চম আলামত হচ্ছে সম্পদের প্রাচুর্য রাসদুল্লাহ সাল্লাম বলেছেন যে সম্পদ এত বেশি হবে এত অঢেল হবে 100 ना भावखाना मात्र एकश दिनार कीटाई सम्पदर प्राचुर पूर्वे तो एर किमर बीन आब्दुल्लाजीजर समय ओमर बीन अल खत्ताबर कि ওমর বিন আবদুল আজিজের সময়কার কিছু ঘটনা বেশ বিখ্যাত হয়ে আছে এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আফ্রিকার এক রাষ্ট্রের ঘটনা সে সময়ে সেটা ছিল উত্তর আফ্রিকা বর্তমানে আমরা কি লিবিয়া বলতে পারি তারা মদিনার খলিফার কাছে অর্থ সম্পদ ফেরত পাঠালো তো ওমর বিন আব্দুল আজিজ বললেন যে তোমরা এই টাকা আমাকে আবার ফেরত পাঠাচ্ছ কেন তার প্রশ্ন ছিল যে কেন আফ্রিকার এই রাষ্ট্র আমাকে টাকা ফেরত পাঠাচ্ছে এই সম্পদ তো ধনীদের কাছে নিয়ে এলাকার গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা অন্যভাবে বললে এই টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আসার কথা নয় বরং স্থানীয় সরকার তার নিজস্ব এলাকায় এই সম্পদ ব্যয় করবে তো এর উত্তরে তারা বলল যে এই টাকাটা নেওয়ার মতো মানে এই টাকা দেওয়ার মতো আমরা কোনো কোন গরিব খুঁজে পাচ্ছি না তো তখন নির্দেশ দিলেন যে আফ্রিকার ওই রাষ্ট্রেই এই সম্পদ ফেরত পাঠিয়ে দাও এবং রাস্তাঘাট নির্মাণ বা অন্যান্য দাসমুক্তির কাজে এটা ব্যবহার করতে বলো একইভাবে অমর বিন আবদুল্লা আজিজের সময় ইয়েমেনে সেখানেও জাকাতের কমিটিতে কেন্দ্রীয় সরকারকে অর্থ ফেরত নিয়ে আসতে হল এ থেকেই প্রমাণিত হয় যে আল্লাহমত এবং বরকতের কারণে সে সময় সম্পদের প্রাচুর্য ছিল তবে এই সম্পদের প্রাচুর্যাকবে তখন সেটা কিয়ামতের একটা বড় ইঙ্গিত হয়ে দেখা দেবে রসদুল্লাহ সাল্লাহাম যে একটা সময় এমন আসবে যখন সাদাকা হিসেবে সোনা নিয়ে বেড়াবে কিন্তু সেটা নেওয়ার মতো কাউকে খুঁজে পাবে না কল্পনা করুন আপনি লোকজনকে সোনা সেধে বেড়াচ্ছেন স্বর্ণের টুকরো দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছেন কিন্তু কেউ সেটা নিতে যাচ্ছে না কারণ সবারই তখন এত বেশি আছে যে সম্পদ অন্যের কাছ থেকে নিবে এটা তাদের আত্মসম্মানে লাগবে আর দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে যে তারা সবাই সন্তুষ্ট এবং তৃপ্ত থাকবে তো মূলত এই হাদিসে আমাদেরকে আসলে দুটি কথা বলা হচ্ছে এক নম্বর হচ্ছে যে লোকজন সন্তুষ্ট তৃপ্ত থাকবে তাদের যতটুকুই থাকুক সেটা নিয়ে তারা খুশি সন্তুষ্ট এই কারণে তারা আর অন্যের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হোক বা যেটাই হোক সেই সম্পদ নেওয়ার জন্য কোনো আগ্রহ বোধ করবে না মুসলিমের আরেকটি হাদিসে রয়েছে যে পৃথিবী সেই সময় সোনার উপার স্তূপ উগড়ে দেবে তখন একজন খুনি ব্যক্তি এসে বলবে আগে আমি এগুলোর জন্য মানুষ খুন করতাম চোর বলবে আমি এই সম্পদের জন্য চুরি করতাম পরিবার পরিজন দেখাশোনা করা ছেড়ে দিয়েছে এমন লোকে এসে বলবে আমি এর জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তাদের সাথে ঝগড়া বিবাদ করেছি কিন্তু যখন এগুলো পৃথিবীর ভেতরকার স্বর্ণের রূপার স্তূপ উগড়ে চলে আসলো উপরে তখন তারা এগুলো কেউ নেবে না চিন্তা করে দেখুন আগে তারা বলবে তারা বলবে যে আগে এর জন্য আমরা মানুষ খুন করেছি চুরি করেছি কেউ কেউ বলবে যে আমরা নিজেদের পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছি কিন্তু এর পরেও তারা কেউ যখন ফ্রিতে পেয়ে গেল কেউ নেবে না कारण तरा मानसिक भावे एतटाई तृप्त थक सुना नहीं तेज से फे रखे अल्लाह आलम जे आकटा कारण होते सम्पद ने तर एक भोगान कारण होते कारण कियाामत आलमते लक्षण बला रही है जोरत नदी स्वर्ण एक विशाल पहाड़ उन्मुक्त कर देवे फोरत नदी एक विशाल स्वर्ण खनि पावा तक रसुल्लाम तुम्हें देख दि कारण से जरा जानेबई जन ही सम्प पवार तक हम ए रक्तपात हो शेषमेश लोक जन एकदम हाल धिएस चाहना एगुल कष्ट एगुल पार्जन बहु कष्ट कर बहु मानूष निहत हो চুরি করেছি নিজের পরিবারের সাথে সম্পর্ক হারিয়েছি এগুলো এখন আমাদের আর দরকার নেই আমরা চাই না এখন আমরা এগুলো নিয়ে কি করব এরকম একটা মনোভাব তাদের মধ্যে বিরাজ করবে অন্য আরেকটা হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন এই বলে যে আমাকে জান্নাতের ধন চাবি দেওয়া হয়েছে জান্নাতের সঞ্চিত ধন ভাণ্ডারের চাবি আমাকে দেওয়া হয়েছে আমি দারিদ্র নিয়ে মাথা ঘামাই না তোমরা গরিব হয়ে যেতে পারো সে চিন্তাও আমার নেই আমার ভয় হচ্ছে এই যে তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা শুরু করবে আর সেই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দেবে অর্থাৎ পার্থিব অর্জন দুনিয়ার অর্জনের প্রতিযোগিতায় আমাদের ধ্বংস হওয়ার কারণ ডেকে আনবে রাজল সাল্লি সাল্লাম বলেছেন যে তিনি দারিদ্র ক্ষুধা এগুলো নিয়ে চিন্তিত ভিত নন আসলে বর্তমানেও আমরা দেখতে পাই যে উমার মধ্যে দারিদ্র বিদ্যমান যে কারণে সেটা সম্পদের অভাব এই কারণে নয় কারণ সবচেয়ে দামি সম্পদগুলোই আপনি দেখুন খনিজ সম্পদ সেগুলো রয়েছে মুসলিম বিশ্বে দামি ধাতু হোক খনিজ সম্পদ হোক তেল হোক উর্বর কৃষি জমি যেটাই হোক না কেন সমস্ত সম্পদ রয়েছে মুসলিম বিশ্বের মাটির নিচে সমস্যাটা হচ্ছে সম্পদের অসম বন্টন সমস্যা হচ্ছে সম্পদের অসম বন্টন এবং কিছু মানুষের এই সম্পদকে কুক্ষীভূত করে রাখা শোষণ করা মানুষ আজকাল জাকাত দিচ্ছে না दिना की दरिद्र लोक प्राप्त सम्पद पा दारिद्र तर मूल कारण सम्पर अभाव कारण हम सम्पर असम बंटन सुमानल्लाह अपनी जो आज के बर्तमान विश्व दिखे तकान देखते पाबें सम्परि खूब बसि किस निर्भर करें मानुष निजे एक बड़ सम्पद उदाहरण हिसाब से सिलिकन भैल कथा चिंता करिकन भैली এই স্থানে ভ্যালিতে আসলে কি ছিল একসময় ধুলোবালি অর্থাৎ শুধুমাত্র সিলিকনই রয়েছে আর কিছুই নেই এক সময় সেখানে কিছু চাষাবাদ হতো কিন্তু বর্তমানে তাও হয় না এরপরও পৃথিবীর সবচেয়ে ধনী এলাকা হচ্ছে এই সিলিকন ভ্যালি ওই এলাকায় শুধু অর্থ আর সম্পদ টাকা আর টাকা কিন্তু সেখানে মাটি নিচে কোনো তেল নেই খুব একটা চাষাবাদও হয় না কোনো সোনার উপাও নেই তাহলে সেখানে আছেটা কি সেখানে যা আছে সেটা হচ্ছে মানব সম্পদ মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় একটা সম্পদ মুসলিম বিশ্বে বর্তমানে দুর্ভাগ্য যে সম্পদ আমাদের অনেক রয়েছে কিন্তু সেগুলো কাজে লাগানোর মতো সামর্থ্য আমাদের নেই আর যতদিন আমরা ব্যবসা বাণিজ্যে আল্লাহর আইন সরিয়া মেনে না চলবো ততদিন আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না যদি আমরা প্রতারণার পথ অবলম্বন করি আল্লাহ আমাদের রিজিকে বরকত দেবেন না যদি কেউ সম্পদশালী হয়ে থাকে তবুও তার সম্পদে কোনো বারাকা হাল্লা রাখবেন না একটা মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ থাকতেই পারে কিন্তু से अर्थ सम्पत्ति जी आसल मूल अंश निर्जाश अर्थात बारा का ना थे से टाक दिए क्यू होते कियाामतर एट एक आलामत तो परवर्ती आलामत आलोचना करते जाष्ठ आलामत से काम पूर्वे फितना फितना फसद एक समय अतिक्रम करते आल फितान यब्दा हूँ फितनार बहुवचन একটা সময় আসবে ফিতনার সময় এটা হচ্ছে কেয়ামতের ষষ্ঠ আলামত রাসুল্ল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফিতনার সময় আসার আগেই বেশি বেশি করে ভালো কাজ আমল করে রাখো কারণ সেই ফিতনা সময়টা হবে রাতের অন্ধকারের মতো তখন সকালবেলা যে ব্যক্তি মুমিন রাতের বেলাতে সে কাফির হয়ে যাবে রাতের বেলায় যে মুমিন সে সকালবেলাতেই কাফির হয়ে যাবে কারণ বর্ণনা করতে গিয়ে আসল্লা বলেছেন যে তারা দুনিয়ার জন্য পার্থিব লাভের জন্য নিজেদের দিনকে বিক্রি করে দেবে অর্থাৎ মুমিন ব্যক্তি সামান্য কিছু টাকা পয়সার জন্য তার দিন বিক্রি করে দেবে পার্থিব লাভের আশায় সে নিজের দিন ত্যাগ করবে আল হাসান আল বাসরি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে ওল্লাহ আল্লাহর নামে বলছি আমি এই লোকগুলোকে দেখেছি যাদের দেহ আছে আকৃতি আছে কিন্তু হৃদয় বলতে কিছু নেই শুধু দেহটাই আছে কোনো চেতনা নেই তারা দেয়ালি পোকার মতো উই পোকার মতো আগুনে এসে আকৃষ্ট হয় আবার মাছির মতো সুবুজেও আকৃষ্ট হয় এরা দুই দীর্হামের বিনিময়ে চলে যায় আবার দুই দীর্হামের বিনিময়ে ফিরেও আসে সামান্য একটা ছাগলের মূল্যেও বোধ হয় তারা তাদের দিনকে বিক্রি করে দেবে তিনি আরও বলছেন যে তাদের আকৃতি বা দেহটাই রয়েছে কিন্তু সেখানে কোনো হৃদয় বা চেতনা নেই এবং তারা সামান্য মূল্যে সামান্য স্বার্থের কারণে নিজেদের দিনকে বিসর্জন দেয় বিক্রি করে দেয় দুই টাকার বিনিময়ে সামান্য সম্পদের বিনিময়ে তারা আজকে দিন ছেড়ে দিতে রাজি আল্লাহ দিন ত্যাগ করতে রাজি আবার দুই টাকা দিবেন এর বিনিময়ে তারা ফিরে আসতে রাজি চিন্তা করে দেখুন এখানে আরেকটা বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যে হাসান আল বাসরি এই মন্তব্য করেছেন কোন যুগে সেই সময়টা ছিল এই উন্মতের শ্রেষ্ঠ তিন প্রজন্মের দ্বিতীয় প্রজন্মে সাহাবিদের পরবর্তী যুগ তা যুগে সেই সময় তিনি এমন মানুষদের মন্তব্য করেছেন তাহলে আজকে আমি চিন্তা করে দেখুন আমরা চিন্তা করে দেখি যে বর্তমান সময়ে বেঁচে থাকলে তিনি কি বলতেন আজকে মানুষ কীভাবে অতি সহজে সামান্য লাভের বিনিময়ে নিজেদের দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে দুনিয়ার অর্থ জন্য তারা আল্লাহ দিনকে বিসর্জন দিয়ে দিচ্ছে আরেকটা হাদিস রয়েছে যেখানে একটু অন্যরকম বর্ণনা রয়েছে ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন এর শুরুটা আগের হাদিসের মতোই শুধু শেষে বলা হয়েছে এই ফিতনার শুরুটা আগের হাদিসের মতোই এর পরবর্তীতে বলা হয়েছে যে যে ব্যক্তি বসে থাকবে এই ফিতনার সময় যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম কাজেই দরকার হলে তোমার হাড় হাড্ডি ভেঙে নিজেদের ঘরে বসে থাকো আর যদি কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে আদমের দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন এই ফিতনার মাত্রা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যে যে ব্যক্তি বসে থাকবে সে দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে উত্তম যে দাঁড়িয়ে থাকবে সে হেঁটে যাওয়া ব্যক্তির চেয়ে উত্তম যে হাঁটতে থাকবে সে দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম এবং রাসুলসাম বলছেন যে কাজি দরকার হলে তোমরা তোমাদের হাড় ভেঙে নিজেদের ঘরে বসে থাকো আর সেই সময় যদি জোর করে কেউ তোমাদের ঘরে ঢুকতে চায় তবে তোমরা আদমের দুই সন্তানের মধ্যে যে উত্তম তার মতো আচরণ করো এর মানে কি রাসুলাম আসলে কি বোঝাতে চেয়েছেন এর মানে হচ্ছে আসলে এই যে ওই সময় আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকতে হবে এমন একটা সময় আসবে যখন সত্যমিথ্যা সব কিছু একে অপরের সাথে গুলিয়ে যাবে আর আলাদা করতে পারবেন না রাসুল্লাহ আসলাম বলছেন যে তখন ফিতনা যত কম জ্বালানো যায় ততই ভালো পারলে নিজেদের ঘরে বসে থাকতে হবে এই হাদিসে বলা হচ্ছে বসে থাকা দাঁড়িয়ে থাকার চেয়ে ভালো ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি বসে আছেন তার মানে যে দাঁড়িয়ে আছে তার থেকে আপনি কম বিষয়ে নিজেকে জড়িয়েছেন কম ফিতায় জড়িয়েছেন এভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যে হাট হাঁটা অবস্থায় আছে তার থেকে কম বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলেছে এবং হাঁটার অবস্থায় থাকা ব্যক্তি দৌড়ানো অবস্থায় থাকা ব্যক্তির চেয়ে উত্তম অর্থাৎ নিজেকে যত কম বিষয়ে জড়ানো যায় শুধু ফিত না চারদিকে সত্য মিথ্যা একে অপরের সাথে মিশ্রিত অবস্থায় রয়েছে এরপর বলা হচ্ছে আদম আলাসাল্লামের দুই সন্তানের মধ্যে যে ভালো তার মতো হয়ে যাও এখানে কি বোঝানো হয়েছে এখানে বোঝানো হচ্ছে যে আদম আদালামের দুই সন্তান হাবিল আর কাবিলের মধ্যে হাবিলের মতো আমাদেরকে হয়ে যেতে হবে হাবিল যখন কাবিলের হাতে খুন হয় তখন সে বলেছিল যে তুমি আমাকে মেরে ফেলার জন্য হাত বাড়ালেও আমি তোমার সাথে লড়াই বাঁধাবো না তবে এই হাদিসে ফিতনা থেকে দূরে থাকতে বলা হলেও এটা ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য বলা হয়েছে আপনি বর্তমান যুগে নিষ্ক্রিয় বসে থাকবেন ঘরে বসে থাকবেন আর বলবেন যে আমি হাদিস অনুসরণ করছি সেটা এখানে বোঝানো হয়নি এমন একটা সময়ের কথা বলা হচ্ছে যখন সব কিছুই থাকবে একেবারে অস্পষ্ট সত্য মিথ্যা কিছুতেই আলাদা করা যাবে না এই ফিতনাগুলো অর্থাৎ ফিতনার বহু বচন ফিতানের কথা বলতে গেলে বলতে হবে যে কিছু ফিতান ইতিমধ্যেই উম্মার জীবনে ঘটে গেছে আবার কিছু এখনও ঘটেনি রাসুল্লা সাল আসাল্লাম একবার পূর্ব দিকে ইশারা করে বললেন তার অবস্থান থেকে পূর্ব দিকে ইশারা করলে বললেন যে ফিতনা ফিতান এদিক থেকেই আসবে তিনি তখন ছিলেন মদিনায় কাজী মদিনার পূর্বদিককে তিনি ফিতানের উৎস হিসেবে চিহ্নিত করেছেন এরপর তিনি বলেছেন যে এদিকেই হচ্ছে শয়তানের বাড়ি আমরা গভীরভাবে হাজিরকে বিশ্লেষণ করলে দেখতে পাই যে বেশ কিছু বড় বড় ফিতনা এসেছে মদিনার পূর্ব দিক থেকে তবে মদিনার পূর্ব দিক থেকে ফিতনার একটি প্রধান উৎসস্থল মাত্র তার মানে এই নয় যে সব ফিতনা সব ফিতান সব মদিনা পূর্ব দিক থেকেই আসতে হবে কারণ রাসলসলাম এও বলেছেন যে তোমাদের সাথে রোমানদের যুদ্ধ হবে যুদ্ধ হবে বিশ্বের অন্যান্য এলাকায়ও তবে সবচেয়ে বড় বড় কিছু ফিতনার শুরু হবে মদিনার পূর্ব দিক থেকে যেগুলো উম্মাকে সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে ফেলেছে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে অনেক রকম ফিরকা এই ফিরকাগুলোর উৎপত্তি হয়েছে মদিনার পূর্ব দিক থেকে এছাড়াও এটা ছিল মুসলিম উম্মার শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার একটা মূল উৎসস্থল আরও জানি আমরা পরবর্তীতে মুসলিম উম্মার ইতিহাসে যে মঙ্গলীয় কাতাররা তারা কি ধরনের ভয়াবহ ফিতনার জন্ম দিয়েছিল এবং রাসুদ হাসলাম এও বলেছেন যে দজ্জাল এবং ইয়াজুজ মাজুজ এরাও আসবে পূর্ব দিক থেকে তো এবারে আসুন আমাদের আলোচনা করা যাক এই ফিতনা সম্পর্কে যে ফিতনাগুলোর বেশ বড় বড় কিছু ফিতনা আমরা ইতিমধ্যেই মুসলিম উম্মা অতিক্রম করে ফেলেছি আদ্যতায় হাতে উসমান রাজিউল তালু এর হত্যাকাণ্ড তৃতীয় খলিফা খলিফার খুন হওয়া ছিল উম্মার জীবনের সর্বপ্রথম সংঘটিত ফিতনা এবং এই ফিতনাটি অন্য সব কয়েকটা পরবর্তী ফিতনার দরজা খুলে দিয়েছে তালু বুখারিতে বর্ণিত একটা হাদিসে ওমর রাজিউল তাল আহ এবং হুজাইফা রাজিউল তালহ তারা একটি সংলাপের উল্লেখ আছে বুখারিতে সেখানে ঘটনাটা অনেকটা এরকম হচ্ছে যে ওমর রাজিউল একটি আলোচনার মধ্যে ছিলেন মিটিংয়ের মধ্যে ছিলেন তিনি সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়েছিলেন তিনি জানতে চাইলেন যে তোমাদের মধ্যে কে ফিতনার হাদিসটি বর্ণনা করতে পারবে তো হুজাইফা রাজিউল তাল আহ্ন বললেন যে আমি বর্ণনা করতে পারবো এই বলে তিনি হাদিসটি বর্ণনা শুরু করলেন তো ওমর রাজিউ তালনু আসলে যে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না তিনি সেই হাদিসটি শুনতে চাননি তিনি সুনির্দিষ্ট একটি ঘটনার কথা সুনির্দিষ্ট একটি ফিতনা হাদিসের কথা শুনতে চেয়েছিলেন তাই তিনি এবার ব্যাপারটা পরিষ্কার করার জন্য জিজ্ঞেস করলেন যে আমি তোমাদের কাছে সেই ফিতনার ব্যাপারে জিজ্ঞেস করছি যেটা হবে সাগরের ঢেউয়ের মতো প্রবল ফিতনা অর্থাৎ একটার পর একটা আসতে থাকবে হুজাইফা এবার জবাব দিলেন যে এ বিষয়ে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই কারণ সেই ফিতনা আর আমাদের মাঝে একটা দরজা রয়েছে একটা প্রতিবন্ধকতা রয়েছে তো এবার উমর আদিউ আল্লাহাম করলেন যে সেই দরজার অবস্থা কি দরজাটা কি খোলা নাকি বন্ধ হুজাইফার বললেন যে দরজা বন্ধই আছে তো বললেন যদি দরজাটা একবার ভেঙে যায় তাহলে এটা আর কখনোই বন্ধ করা যাবে না পরবর্তীতে হুজাইফা যখন এই হাদিসের কিছু অংশ তাবিনদের কাছে বর্ণনা করছিলেন তখন তারা তাকে জিজ্ঞেস করলেন যে ওমর কি জানতেন যে এই দরজাটা আসলে কাকে বোঝানো হয়েছে দরজা দিয়ে দরজার উদাহরণ দিয়ে কাকে বোঝানো হয়েছে কি তিনি জানতেন তো হুজাইফর আলুদানা বললেন যে হ্যাঁ তিনি জানতেন কারণ আমি তাকে বলেছিলাম যে আসলে সেই দরজায় কে ছিল এই বলে হুজাইফা চলে গেলেন তখন তারা কাউকে পাঠিয়ে দিয়ে জানতে চাইলো যে কে ছিল এই দরজা হুজাইফা উত্তর দিলেন ওমর ছিলেন সেই ফিতনার মধ্যবর্তী দরজা তিনি সেই ফিতনাকে টেকি রেখেছিলেন ওমর রাজ্যতলা ছিলেন উম্মাহ এবং ফিতনার উভয়ের মাঝামাঝি প্রতিবন্ধকতা হিসেবে সেই দরজা তো ওমর রাজিউল তালাহুর সময়ে আমরা দেখি তখন উম্মায় শান্তি ছিল নিরাপত্তা ছিল একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল ওমরের মৃত্যুর পরে নানা রকম ঝামেলা শুরু হলো কিন্তু যতদিন তিনি ছিলেন ততদিন মুসলিম উম্মা একটি স্থিতিশীল নিরাপদ অবস্থায় ছিল তো আমরা যা বলছিলাম যে ওমরের মৃত্যুর পরপরই সমস্যা এবং ফিটনাগুলো শুরু হয়ে গেল এরপর খলিফা হলেন ওসমান বিন আফান রাজিউল ওসমান বিন আফমানও হাতে খুন হলেন ওমর এবং ওসমান দুজনেই গুপ্ত হত্যার শিকার তবে পার্থক্য হচ্ছে যে ওমরকে যে হত্যা করেছিল সে ছিল একটা স্পষ্ট কাফের কিন্তু ওসমানকে যারা হত্যা করেছিল তারা ছিল মুসলিম নামধারী লোক আর এ কারণে এই মৃত্যুর মধ্য দিয়ে উম্মার মধ্যে নিজেদের মধ্যে একটা বিভক্তি এবং দলাদলির দরজা খুলে গেল কারণ ওমরকে যে হত্যা করেছে সে তো ইসলামের পরিষ্কার শত্রু কাফের কিন্তু ওসমানের ক্ষেত্রে এটা মুসলম মুসলিমদের নিজেদের মধ্যে একটা সমস্যা ওসমানের খিলাফতের সময় বেশ কিছু অঞ্চলে সমস্যা দেখা গিয়েছিল এবং এই সমস্যা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেরা হজের মৌসুমে মদিনায় এসে তার মুসলিমদের বাড়ি ঘেরাও করলো এবং উসমান ওসমান রাজিউলুকে পদত্যাগের দাবি জানালো তারা তাকে বললো যে আপনি খিলাফতের দায়িত্ব থেকে নেমে যান খিলাফতের দায়িত্ব থেকে আপনি নেমে যান ওসমান রাজিয়া তিনি তখন স্মরণ করলেন যে রাসুল্ল সাল্লাহাম তাকে এ ব্যাপারে আগেই কি বলে গিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উসমানকে বলেছিলেন যে আল্লাহ তোমাকে একটা চাদর দেবেন যদি মানুষ তোমাকে সেই চাদর খুলে ফেলতে বলে তাহলে সেটা করবে না ওসমানকে যখন এটা রাসুল সাল্লাহসাল্লাম বলেছিলেন তখন তিনি এই ইঙ্গিতটা বুঝতে পারেননি তার কোন আইডিয়া ছিল না যে এই কথা বলে রাসুল সুল্লাম আসলে তাকে কি বোঝাচ্ছেন পরবর্তীতে তিনি বুঝলেন যে রাসুলুল্লাহ সাল্লাহাম ইঙ্গিত করেছিলেন এই ফিতনার দিকে যখন কিছু লোক খলিফার পদ থেকে তার পদত্যাগ দাবি করে বসলো এখানে চাদর বলতে ওসমানের কাছে অর্পিত খিলাফতের গুরুত্ব দায়িত্বের দিকে রাসুল্লাহ সালসালাম ইঙ্গিত করেছিলেন যেহেতু রাসু ওস্তাম তাকে বলেছিলেন যে লোকদের কথা মতো চাঁদর খুলে না দিতে তাই তিনি সেসব লোকদের অন্যায় দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালেন কিন্তু সমস্যা হলো ওসমান রাজিয়া তালাহ তাদের সাথে যুদ্ধ করতেও অস্বীকৃতি জানালেন পরিস্থিতিটা তখন আসলে খুবই ঘোলাটে ছিল আলী রাজিয়া তালাহু এবং তার ছেলেরা তারা ওসমান রাজিয়া তালাহুর নিরাপত্তার ব্যাপারে খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন ছিলেন তিনি ওসমানকে জিজ্ঞাসা করলেন অনুমতি চাইলেন আপনি আমাকে আদেশ দিন যে আমরা এই দুর্বৃত্ত ফিতনাবাজ লোকগুলোর সাথে যুদ্ধ করি ওসমান আহমান বললেন যে আমি চাই না আমার জন্য শরীর থেকে এক ফোটাও রক্ত ঝরুক আমি চাই না আমাকে বাঁচাবার জন্য কোন খুনা খুনি হোক আলীকে তিনি তার পক্ষে যুদ্ধ করতে অনুমতি দিলেন না আলী তার দুই ছেলে হাসান এবং হোসেন কে পাঠিয়েছিলেন কিন্তু ওসমান কাউকে তার পক্ষে যুদ্ধ করতে দিতে চাইলেন না এরপর সেই লোকগুলো যারা সংখ্যা ছিল হাজারের উপর ফিতনাবাজ লোকেরা তারা জড়ো হল উসমানের বাড়ি ঘেরাও করলো তারা তাকে হত্যা করলো এবং ফিতনার জন্ম দিল রাসুল্লাহ সাল্লা সালাম এটা আগেই বলে গিয়েছিলেন যে উসমান শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে এটা বলেছিলেন তখন যখন তিনি একবার আউ বকর রাজিদানু ওমর উসমান এই তিন ব্যক্তির সাথে উহুদ পাহাড়ের উপরে অবস্থান করছিলেন ভূমিকম্পে উহুদ পাহাড় কেঁপে উঠেছিল রাসুলাম বললেন যে হে উহুদ পাহাড় তুমি থেমে যাও তোমার উপরে আছে একজন নবী একজন সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় দুইজন শহীদ এই দুইজন শহীদ হচ্ছেন ওমর এবং ওসমান রাজিয়াল এর পরে যে ফিতনাটি আসলো সেটা হচ্ছে আল জামালের যুদ্ধ ওসমান খুন হওয়ার পর কিছু মুসলিম তারা আলী আবি তালিবের কাছে আসলো এবং তারা বলল যে আমরা আপনাকে খলিফা হিসেবে চাই আপনার হাতে বাইয়াত করতে চাই আলী বললেন যে না তোমরা আমাকে এখনই বেয়ার দিও না মুসলিমরা মিলে প্রথমে একটা সুরা কাউন্সিল গঠন করুক তারপর তারা কে খলিফা হবে সেই ব্যাপারটা ঠিক করবে তারা বলল যে দেখুন ওসমানের হত্যার পর আমরা একটা বড় ফিতনার মধ্যে আছি ওসমানের হত্যাকারীরা চারপাশে ছড়িয়ে আছে সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে মুসলিম উম্মা মিলের সুরা গঠন করে খলিফা নির্ধারণ করতে অনেক সময় লেগে যাবে সুতরাং এখনই আপনার খলিফা হওয়া উচিত মূল বিষয়টা ছিল যারা ছিল ফিতনা সৃষ্টিকারী লোক তারা মদিনায় ছড়িয়েছিল এবং তারা ছিল সংখ্যা হাজারের উপর তো মোদিনায় যখন এই ধরনের একটি পরিস্থিতির সুযোগ তারা নিল তখন আমির মোয়াবিয়া তিনি ছিলেন সিরিয়া অঞ্চলের আমির শাম শাম অঞ্চলের আমির ছিলেন এবং তিনি যাচ্ছিলেন সৈন্যবাহিনী নিয়ে মোদিনা আক্রমণ করতে এবং ফিতনাবাদ লোকেরা এই বিপদটা বুঝতে পারল এবং এ কারণে তারা কোট সিদ্ধান্ত নিল যে আমরা এই মুহূর্তে যদি কাউকে খলিফা হিসেবে নির্বাচিত না করি তাহলে আমরা অন্যদের আক্রমণে ধরা পড়ে যাব এবং তারা আমাদেরকে হত্যা করবে এ কারণে তারা আলী রাজিদাহনকে চাপ প্রয়োগ করে খলিফা হিসেবে মনোনীত করলো এবং তারা আলী রাজিদালন সেনাবাহিনীতে আত্মগোপন করে গেল যার কারণে তারা চাচ্ছিল যে আলী রাজিউল্লু যদি খলিফা হিসেবে নির্বাচিত হয়ে যান তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে তার বাহিনীতেই মিশে যেতে পারবে তখন একজন আমির তিনি বাইরে থেকে এসে মোদিনায় আক্রমণ করতে পারবেন না এবং তাদেরকে এই ফিতনাবাজ লোকদেরকে যারা উসমান রাজিকে হত্যা করেছিল তাদেরকে শনাক্ত করাটা তখন বেশ কঠিন হয়ে আসবে এই কারণে তারা আলীকে চাপ দিল কিন্তু আলী রাজি তাদের প্রস্তাবকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন তিনি বলছিলেন যে আগে সুরা কাউন্সিল গঠন করা হোক কিন্তু এরপরও তারা আরো ক্রমাগত চাপ দিতে থাকলো এবং শেষ পর্যন্ত তারা বলল যে আমরা এখন নেতৃত্ব সংকটে ভুগছি আমাদের একজন নেতা দরকার যিনি মুসলিমদেরকে এই সংকটময় মুহূর্তে একতাবদ্ধ করতে পারবেন শেষ পর্যন্ত চাপের মুখে আলী রাজিয়ালন রাজি হলেন তারা আলী রাজিয়াল তালানুর হাতে বায়াত করল জুবায়র এবং তালহা রাজিতালা তারাও আলীর হাতে বায়াত করলেন তো সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওসমানের হত্যাকারীরা আলীর রাজিউতাল সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করে ফেলল এবং তারা ছিল সংখ্যায় হাজার হাজার হাজারেরও বেশি তালহা জুবায়র এবং আয়েশা এরা ওসমানের হত্যাকারীর বিচার দাবি করলেন তারা এই বিচার কাদের জন্য আলীরাজ্লা তালাহর কাছে গিয়ে দাবি জানালেন যে আমাদের অপরাধীকে শনাক্ত করতে এখনই একটা কোর্ট বসানো দরকার কিন্তু আলী রাজন এই দাবি মানতে অস্বীকৃতি জানালেন তিনি বললেন যে এই বিচারের দাবিদার হচ্ছে উসমানের নিকটাত্মীয়রা তারাই এসে এই হত্যার জন্য হত্যার বিচারের জন্য দাবি জানাবে কারণ ইসলামিক শরিয়া মতে যদি কেউ মারা যায় তাহলে কেবল তার নিকটাত্মীয়রাই এই হত্যার প্রতিশোধের দাবি তুলতে পারে অন্য কেউ নয় আল আউলিয়া বা মৃত ব্যক্তি নিকটাত্মীয়দের দাবি এখানে মুখ্য কাউকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় তাহলে হত্যাকারীর ব্যাপারে দুটো সুযোগ থাকে হয় হত্যাকারীকে খুন করা হবে অথবা তার কাছ থেকে রক্তমূল্য গ্রহণ করা হবে কোনটি নেওয়া হবে এই সিদ্ধান্ত দিবে মৃত ব্যক্তিরা তো মূল বিষয় ছিল যে আলী রাজিউল্লা তালাহু তিনি বুঝতে পেরেছিলেন যে এখন তরিঘড়ি করে বিচার কাজ শুরু করলে এতে আরও ফিৎনা ফাসাদ বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ আলী রাজিউল্লানু তখনও তার সেনাবাহিনী এবং পুরো মুসলিম উম্মায় খিলাফতের সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করতে পারেননি এতে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যারা লোক তারা ছিল সংখ্যায় হাজারের বেশি এবং তারা আলীর বাহিনীতে প্রভাব বিস্তার করে রেখেছিল এ কারণে যাচ্ছিলেন যে কিছুটা সময় অতিক্রান্ত হোক এরপর আমরা বিচার কাজ শুরু করব। আলী ইবনে আবিতালিব তাই বললেন যে উসমানের নিকটাত্মীয় ব্যক্তিদের এসে বিচারের দাবি পর্যন্ত আমি অপেক্ষা করব এরপর জুবায়র তালহা আয়েশা আলীর সাথে একমত হলেন তখন পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু যারা ফিটনাস সৃষ্টিকারী লোক ছিল তারা এই বিষয়টার গুরুত্ব বুঝতে পারল এবং তারা নিজেদের বিপদটা ঠিকই টের পেল এরপর রাতের বেলা যখন ওসমান ইবনে আফমানের হত্যাকারীরা যারা ছিল আলীর সেনাবাহিনীতে তারা রাতের আধারে আক্রমণ করে বসলো তালহা জুবায়র এবং আয়েসার সেনাবাহিনীকে এই আক্রমণের জবাবে তারাও বিশাল সেনাবাহিনী পাঠালেন তবে এখানে কিন্তু যুদ্ধ করাটা কারার উদ্দেশ্য ছিল না বরং উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা যেহেতু এই আক্রমণ রাতের বেলায় হয়েছিল তাই তালহা জুবাইয়ের বায় আসা কেউই বুঝতে পারেননি যে এটা আলী রাজিদা তোলানোর কাজ নয় বরং এটা উসমানের হত্যাকারীদের ফিতনা সৃষ্টির আরেকটা অপচেষ্টা তাই তারাও প্রতিরোধের জন্য যুদ্ধ করলেন তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হলো না শেষ পর্যন্ত আলী তাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে এই অতর্কিত আক্রমণ তিনি করেননি বরং তার আগের মতটাই সঠিক ছিল এমন একটা ভুল বুঝাবুঝি যে হবে সেটা আলীকে রাসুল সাল্লাহ সাল্লাম আগেই বলে গিয়েছিলেন ইমাম আহমদ বর্ণনা করেন রাসুল্লাম একবার আলিকে বললেন যে তোমার আর আয়িষার মধ্যে কোনো কিছু নিয়ে একটা সমস্যা হবে আলি জিজ্ঞাসা করলেন আমার আর আইষার মধ্যে রাসুল্লাহ সাল্লু আসলাম উত্তর দিলেন হ্যাঁ আলী তখন বললেন তাহলে আমি নিশ্চয়ই সবচেয়ে দুর্ভাগার লোকদের একজন আমার সাথে উম্মুল মিনীন আয়েসার ভুল বুঝাবুঝি হবে নিশ্চয়ই আমি খুবই দুর্ভাগা রাসুল্ল সাল্লাম বললেন যে না যখন এমন হবে তখন তুমিই আবার আয়েশাকে নিরাপদে ফিরিয়ে আনবে পরবর্তীতে এমনটাই হয়েছিল আলী আয়েশার কাছে তার সেনাবাহিনী প্রেরণ করে তাকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন আর এর মাধ্যমে রাসুল্ল সাল্লা সাল্লামের একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হল আল জামালের যুদ্ধ অবসানের পর মুসলিম উম্মার জীবনের পরবর্তী যে ফিরতা নেমে আসে সেটা হচ্ছে সিফিনের যুদ্ধ এই যুদ্ধও ছিল একটা বড় ফিতনা এবং এই ফিতনার কথা রাসুদুল্লাহ সাল্লাহিসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সেটা আছে বুকারি এবং মুসলিমে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমদের দুটি বড় বড় দল যুদ্ধে লিপ্ত হবে দুই দলই একই উদ্দেশ্যে যুদ্ধ করবে এখানে হচ্ছে বৈপরিত্য। সাধারণত এমন হয় যে দুটো দল যখন যুদ্ধ করে তখন তারা ভিন্ন ভিন্ন স্বার্থের জন্য যুদ্ধ করে কিন্তু এখানে দুই দলের স্বার্থ এক ও অভিন্ন এর এরপরও তারা যুদ্ধ করছে আগেই বলা হয়েছে যে উসমানের হত্যাকারীরা ছিল আলীর সেনাবাহিনীর লোক এবং তারা সংখ্যায় একজন বা দুইজন নয় সংখ্যায় ছিল অনেক হাজারের উপরে আত্মীয়তা সম্পর্কের কারণে ছিলেন উসমানের ওয়ালি বা অভিভাবক তাই একমাত্র তারই অধিকার ছিল ওসমান হত্যার বিচারের দাবি জানানোর তিনি আলীকে বললেন যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও তোমার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয়ে থাকে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো যারা হত্যা করেছে তাদেরকে আমার হাতে তুলে দাও আমি তাদের বিচার করব। আলী রাজিয়াতন বললেন আমি সেটা করব কিন্তু তার আগে আমার কর্তৃত্ব স্থাপন করা বেশি জরুরি তারা সংখ্যায় অনেক আমি এভাবে তাদেরকে তোমার হাতে তুলে দেওয়া এটা সম্ভব নয় এমনটা করলে নিজেদের মধ্যে একটা গৃহযুদ্ধ বেঁচে যেতে পারে তাই আগে তুমি আমাকে খলিফা হিসেবে বায়াত করো আমি যখন খলিফা হব তখন আমার হাতে কর্তৃত্ব আসবে এরপর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব কিন্তু এখন এটা করা সম্ভব নয় কারণ এখন আমার হাতে ক্ষমতা নেই যেহেতু তুমি এখনও আমাকে বায়াত দাও নি মুিয়া বললেন যে না আমি তোমার কাছে বায়াত করব না যতক্ষণ না তুমি আমার হাতে সেই হত্যাকারীদেরকে হস্তান্তর করবে তো মোয়াবিয়া চাচ্ছিলেন কিন্তু আর আলী চাচ্ছিলেন উল্টোটা এখানে আলীর অবস্থান ছিল সঠিক মুয়াবিয়া একটি মত দিয়েছিলেন বা ইস্তেহাত করেছিলেন কিন্তু সেটা ভুল ছিল কিন্তু এই ভুলের মানে এই নয় যে তিনি রাসাল্লাহ সাল্লামের সাহাবি নন বরং আমরা অবশ্যই স্মরণ করবো যে তিনি ছিলেন সে সেই সাহাবিদের একজন যিনি কুরআন লিখে সংরক্ষণ করতেন কিন্তু আমরা দেখি যে এই বিষয়টিতে সঠিক অবস্থান ছিল আলীর আর এটা ছাড়া বলে গিয়েছিলেন যে এই দুইটি জল মুসলিমদের দুটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করবে তখন তুমি যাদের হাতে মারা যাবে তারা হবে সীমা লঙ্ঘনকারী দল এবং তিনি মোয়াবিয়ার সেনাবাহিনীর হাতেই মারা পড়েন কিন্তু আমরা মোয়াবিয়াকে এই কারণে কাফির বলতে পারি না কারণ রাসুস হাসলাম বলেছেন যে মুসলিমদের দুটো দল যুদ্ধে লিপ্ত হবে তাই পরস্পর যুদ্ধ করলেও উভয় দলই ছিল মুসলিম এবং এই হাদিসটি রয়েছে বুখারি এবং মুসলিমে সিফিনের যুদ্ধের পর আরও একটি ফিতলা ফিতনা চলে আসলো এবং সেটা হচ্ছে আল খাওয়ারিজদের ফিতনা আলী এবং মুয়াবিয়ার যুদ্ধে আলিয়ে এগিয়েছিলেন এবং মোয়াবিয়া তার কাছে একসময় আত্মসমর্পণ করলেন বর্ষতা স্বীকার করলেন মোয়াবিয়ার সেনাবাহিনী কৌশল হিসেবে যুদ্ধ থামানোর জন্য তাদের তরবারির উপর মুসহাফ অর্থাৎ কুরআনের কপি রেখে আত্মসমর্পণ করেন আলী যখন এই দৃশ্য দেখলেন তখন তিনি যুদ্ধ করা বন্ধ করে দিলেন কিন্তু কিছু যুদ্ধবাস লোক ছিল যারা এই যুদ্ধ থেকে নিজেদের ফায়দা লুটছিল তারা চাইছিল না যে এই যুদ্ধের অবসান হোক তারা চাইল আলীর সাথে জুবায়র এবং তালহা। তাদের যেরকম অকারণে ভুল বুঝাবুঝি হয়েছে রক্তরক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তেমনি আলীর সাথে মোয়াবিয়ার যুদ্ধ চলতে থাকুক এরা ছিল কিছু গোত্রপ্রধান যারা এই রক্তপাত থেকে নিজেরা সুবিধাভোগ করছিল এবং এরা ছিল তারা যারা একের পর এক বিভিন্ন সমস্যা সৃষ্টি করে চলছিল তারা পুরো ব্যাপারটিকে অতিরঞ্জিত করল এবং তারা উভয় পক্ষেই বিদ্যমান ছিল তারা বলল যে কীভাবে আলী যুদ্ধ করা থেকে নিজেকে বিরতি করতে পারলেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ করা তো আল্লাহর হুকুম আর এখানে আলী নিজের মতকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দিচ্ছেন প্রথমে তারা বলল আলী ভুল করছেন পরবর্তীতে তারা বলল আলী কুফুর করছেন এর আগেই তারা মোয়াবিয়া এবং আমর ইবনেল আজকেও কুফরে লিপ্ত হওয়ার জন্য দায়ী করেছে এবার তারা আলীরাজিল তালানুকে কাফির বলে আখ্যায়িত করছে এবং এরপর তারা আলী সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এই কারণেই তাদেরকে বলা হয়ে যে খাওয়ারিজ খাওয়ারিজ হচ্ছে তারা যারা ইসলামিক জামা থেকে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে পড়ে আলী রাজি উল্লাতালু এদেরকে ফিরিয়ে আনতে এদের ভুল সংশোধন করার জন্য আবদুল্লা ইবনি আব্বাসকে পাঠালেন তো ইবনি আব্বাসের সাথে সংলাপের পর তিনি তাদের মধ্য থেকে চার হাজার জনকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হলেন বাকিরা রয়ে গেল তাদের পূর্বের অবস্থানে তো এভাবেই খাওয়ারিজ ফিরকার জন্ম তাদের বংশানুক্রম এবং উৎস যদি আমরা খুঁজতে যাই সেটা পাবো আমরা রাসুদুল্লাহ সাল্লামের সময়ে এবং তাদের সবচেয়ে বড় একটি লক্ষণ বৈশিষ্ট্য হচ্ছে দিনের ব্যাপারে এরা চরম পন্থা অনুসরণ করে জয়ী বুখারিতে এদের ব্যাপারে একটা হাদিল বর্ণিত রয়েছে যে আবু সাইদাল খুদ্রি রাইদুল্সাল্লামু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম যুদ্ধে প্রাপ্ত গণিমতের মাল যখন বন্টন করছেন তখন বনু তামিম গোত্রের জুলখাই ইসলাম এক ব্যক্তি খুব বীর দর্পের সাথে উদ্ধত্তের সাথে রাসুল সাল্লাহামকে বললো আপনি ন্যায়বান হন লক্ষ্য তার চরম বেদবিপূর্ণ আচরণের দিকে সে আল্লাহ রাসুল আদেশ করছে ন্যায় বিচার করার জন্য উত্তরে রাসুলাম বললেন দুর্ভোগ তোমার জন্য আমি যদি ন্যায় বিচার না করি তবে কে করবে আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে গেলাম তুমি আমাকে ন্যায় বিচার করতে বলছো ওমর ইবনুল খত্তার রাজ্যে বললেন আমাকে আদেশ করুন এই লোকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করতে ফেলি আসুসলাম বললেন যে তাকে ছেড়ে দাও কালের আবর্তে তার অনেক অনুসারী হবে তুমি দেখবে তারা এমন একাগ্রতার সাথে সালাত আদায় করবে যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত কিছুই মনে হবে না তাদের সাউামের তুলনায় তোমাদের সাওমের কোনো তুলনাই হবে না অর্থাৎ এই লোকগুলো ইবাদতের একনিষ্ঠতার কারণে বাইরে থেকে তাদেরকে দেখলে এতটাই ধর্মপরায়ণ এবং তাকে অসম্পূর্ণ মনে হবে যে তাদের তুলনায় সাহাবাদের আমল কিছুই নয় আসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তারা কুরআন পড়বে কিন্তু এই পড়া তাদের গলার ভেতরে প্রবেশ করবে না অর্থাৎ এই কুরআন তারা পড়বে ঠিকই কিন্তু তাদের জীবনে কোনো প্রয়োগ হবে না আসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন তারা এমনভাবে দিন থেকে বেরিয়ে যাবে जेमन को लक्ष्य वस्तु भेद कर बारा खुबी धार्मिक क्योंकि तरह मन भेतर टाइम अत्यंत कठोर पाथर मत शक्त राजल्ला उमर इब्दुल खतब के बोले अल कानु खारिजी जन्म आपनारा देखें তার আচরণের মধ্যে রয়েছে প্রবল আর অহংকার তার আচরণ ছিল খুবই কর্কশ রুর এরাই হলো সেই লোক যারা পরবর্তীতে উসমানকে হত্যা করেছে যদিও তখন তাদেরকে খারিজি হিসেবে ডাকা হত না এরাই হলো তারা যারা আলী এবং জুবয়ের তালহার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল আবার এরাই হচ্ছে তারা যারা আলী আর মুাবিয়ার মধ্যে শান্তি স্থাপিত হলেও যুদ্ধ চালিয়ে নিতে চেষ্টা করেছে যখনই তারা কোথাও রক্তবাদ দেখেছে তখনই তারা সেখানে গিয়ে যোগ যোগ দিয়েছে তো মুসলিমদের মধ্যে শান্তি এটা এই খারজিদের সহ্য হয়নি তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো রাসুল সুল্লাম যেই লোকদের কথা বলেছিলেন যে তারা দিন থেকে বের হয়ে যাবে সেই হাদিসটি আলীর সেনাবাহিনী থেকে বের হয়ে যাওয়া বের হয়ে যাওয়া লোকদের ক্ষেত্রে প্রযোজ্য হল রাসুল সুল্লাম হাদিসের এই ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছিলেন বুখারিতে বর্ণিত যে আবু সাইদ আল কুদ্ি বলেন রাসুদুল্লা সাল্লাহ আসলাম খাওয়ারেজের মধ্যে এক ব্যক্তির বর্ণনা করেন সে হবে কালো বর্ণের তার একটা হাত থাকবে দেখতে মহিলাদের স্তনের মতো এর মানে হচ্ছে যে তার হাতে যেন কোনো হার থাকবে না একটু ফোলা প্রকৃতির থাকবে তাই সেটাকে মহিলাদের স্তনের মতো দেখাবে আবুল সাইদ বললেন আমি আলীর পক্ষে খাওয়ারিজদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আলী খারেজিদের কাছে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল করছে কিন্তু তারা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালো তারা বলল আলী তুমি আল্লাহর আদেশের অবাধ্য হয়েছ আলী কথা না বাড়িয়ে বললেন যে আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিচ্ছি প্রথমতো আমি তোমাদের মসজিদে সালাদ করতে বাধা দেব না তোমরা আমাদের সাথেই সালাতাদাই করতে পারবে দুই নম্বর আমি তোমাদেরকে যুদ্ধে গণিমতের মালের একটা অংশও দিব তিন নম্বর তোমরা যদি মুসলিমদেরকে ছেড়ে দাও তাহলে আমিও তোমাদেরকে ছেড়ে দেবো তোমার নিরাপদে থাকবে আলী ক্ষমাশীলতার এরকম একটা নিদর্শন দেখানোর পরেও খারেজিরা তাদের কথা রাখেনি তারা মুসলিমদের ছেড়ে দেয়নি আল্লাহ রাসুলের সাহাবি বিন আর তার পুত্র তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে তিনি যখন ইরাকে যাচ্ছিলেন তখন পথের মধ্যে হারেজিরা তার পথ আটকাল তারা বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট বসিয়ে রেখেছিল তারা তাকে বলল তুমি কে তিনি নিজের পরিচয় দেওয়ার পর বলল তুমি কার পক্ষে যুদ্ধ করছো তুমি কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে যুদ্ধ করছো তিনি বললেন আমি তোমাদের বিপক্ষে নই তবে আমি সত্যের পক্ষে কথা বলার পরেও তারা তাকে হত্যা করলো তার স্ত্রী ছিলেন গর্ভবতী তারা তার পেট কেটে ভ্রণো বের করে তাকে হত্যা করলো এরপরই আলী আদিআন তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করলেন কারণ তাদের সাথে এটাই বোঝাপড়া হয়েছিল যে তারা মুসলিমদেরকে তাদের মতো ছেড়ে দেবে তাহলে তাদেরকেও কিছু করা হবে না কিন্তু আল্লাহ রসালামের সাহাবির পুত্র তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার পর আলী ইবন আবি তালিব খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং আন্নাহরওয়ানের যুদ্ধে আলী তাদেরকে পরাজিত করেন এবং তাদের অনেককে হত্যা করেন আবু সাইদুল ক্ষুদ্রি বলেন আমি ছিলাম আলীর পক্ষে তিনি আমাদেরকে আদেশ দেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম যে লোকটার বর্ণনা দিয়েছেন তাকে খুঁজে বের করো আমি নিজের চোখে একটা লোককে দেখলাম যে রাসুল সাল্লাহ সাল্লামের বর্ণনার সাথে হুবহু মিলে যায় এভাবেই আমরা বুঝতে পারি যে খারিদি বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন আলী ইবনে আবিত আলী বলেন যে এই লোকগুলোকে যারা হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে রাসুলুল্লা সাল্লাম বলেন আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি তাদেরকে সেভাবে হত্যা করব । যেভাবে आद जी के हत्या करता तबाई के पाइ भाव हत्या कर एकदम विलुप्त कर फलते जेमन आद आदि क्षेत्र क्यों क्यों कारण यह धरण चरम पंथा अवलम्बनकारी मानसिकता लोक देर शुद्म ये समझोता हा समब्व्य नए कारण एरा जुक्ति दिए बोझा करते राजी नये तक रक्त चाय तक विचार बुद्धि प्रयोग कर समझोता सम्भव রাসুল আসসালাম তাই বলেছেন যারা এদের হত্যা করবে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে কারণ তাদেরকে ছেড়ে দেওয়া হলেও তারা কখনোই মুসলিমদেরকে ছেড়ে দেবে না তাই তাদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদেরকে থামানো সম্ভব নয় আল মুসলিমদের জীবনে সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি তো সুমান আল্লাহ এখানে আমরা একটা অসঙ্গতিপূর্ণ ব্যাপার দেখতে পাই এদের মধ্যে তো মুহাদ্দরা বলেন যে আমরা কখনো কোনো খারেজিকে দেখিনি মিথ্যা কথা বলতে রাসুল আসলাম সম্পর্কে মিথ্যা বলেছে হাদির জাল করেছে এগুলো খারিজিদের মধ্যে কেউ করেনি অথচ আহলেসুন্দার এই ফিতনা যে শুধু রাসুল্লা সাল্লামের যুগে ছিল তা নয় আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে তাদের ফিতনা যুগে যুগে আসবে তাদের ফিতনা কোনো একটা প্রজন্মে আসবে এবং সেই প্রজন্মেই সীমাবদ্ধ থাকবে এক যুগের ফিতনা বংশানুক্রমে पर जुग पर् स् स्थायीना परवर्ती प्रजन्मे आबाद नतून कर फिटना शुरू होल आगमन पर्त होते ही थको एर कारण हलो प्रथम निजे मध्य मारामारि कटिव शेष हो जाएर निजेदे विलुप्त कर फेलो अथवा बहरे क्यों इस तर हत्या कर चरमपन्था मानसिकता ता भिन्न स्थान कल पत्र मानुष्ठ मध्य बार बार जन्म निबे और नतून भावे ये फिटना आरम्भ हो और तरा जख यह रकम युद्ध बाधी देवे रक्तपात घटाबे যতক্ষণ না তাদেরকে ধ্বংস করা হবে তারা এগুলো করতেই থাকবে তাদের মানসিকতা হচ্ছে এরকম ইবনে মাজে বর্ণিত আছে আব্দুল্লাবন বলেন যে আমি শুনেছি রাসুলাম বলেছেন তাদের এক প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তারা সম্পূর্ণরূপে বিলুপ্ত হবে তারপর আরেকটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে এবং তাদেরও বিলুপ হবে আবদুল্লাহনে ওমর বলেন রাসুল্লাহ সাল্লাম এই কথাটি প্রায় বিশ বারেরও বেশি পুনরাবৃত্তি করেন সবশেষে তিনি বলেন যতক্ষণ না দার জালের আগমন ঘটে অর্থাৎ করবে আব্দুল বলেন যে এই লোকগুলো ছিল সবচেয়ে খারাপ লোক সবচেয়ে খারাপ লোক তিনি বলেন তারা কোরআনের যে সমস্ত আয়াত কাফিরদের ব্যাপারে নাতিল হয়েছে কাফিরদের কথা বলতে সেগুলো তুলে নিয়ে মুসলিমদের ব্যাপারে তারা প্রয়োগ করত। তারা প্রায়ই মুসলিমদেরকে কুপুরের অভিযোগে সাব্যস্ত করত এবং নিয়মিত ভিত্তিতে মুসলিমদেরকে काफर घोषणा करते ये तरफ चरित्र सब चेहरे बड़ बैशिष्ट्य परवर्ती फितना हम हुसैन इबने आलि इबने आबीत मृत्यु रासदुल्ला सल्ला सल्लर सामने एक बार जिबियाल्लम किस लाल मटी नहीं नाती हुसैन के हत्या करा और यही हलोई मटी जे मटीत करा हुसैन इबने आली निहत हलन कारवलार युद्धे पिता आल मृत्यू पर भाई हसान इबने अबी तलिब তাকে বায়াত করা হল এবং তিনি ছয় মাস পর্যন্ত এরপর ছেড়ে দিলেন এরপর হুসাইনকে ইরাকের কিছু গোত্র এবং পক্ষে থেকে আহলুল করা হলো এবং তাকে সামরিক রাজনৈতিক সাহায্য সহযোগিতার ওয়াদা দেওয়া হলো তাদের সাথে বনি উমাইয়া গোত্রের যুদ্ধ হয় কিন্তু ইরাকের গোত্রগুলো এবার তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাই শেষ পর্যন্ত হুসাইন ইবনে আবি তালিবের সাথে আহলুল বাইতে। শুধু থেকে গেলেন তার আত্মীয় স্বজনরা এবং তার আত্মীয় সজনরা তার সাথে যুদ্ধ চালিয়ে যান এবং শেষ ব্যক্তিটি নিহত হওয়ার আগ পর্যন্ত তাদের সকলেই এই যুদ্ধে নিহত হন আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিস্লামের পরিবার রক্তাক্ত হয় মুসলিমদের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় যে মুসলিম উম্মার হাত রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের পরিবারের রক্তে লাল হয়েছে এই ঘটনা ঘটেছিল ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার সময় ইয়াজিদ পরবর্তীতে আরও একবার মোদিনা এরকম হত্যাযোগ্য চালায় এবং সেটাকে বলা হয়ে থাকে মারিফাতুল হাররা সেখানে তিনি মদিনা আক্রমণ করেছিলেন এবং দিনের পর দিন রক্তপাত ঘটেছিল সংগঠিত করেছেন তিনি অনেক আনসার এবং তাদের সন্তানদেরকে হত্যা করেছেন বলেন যে মদিনার ঘরে ঘরে তিনি দুর্যোগ আর বিপর্যয়ের বৃষ্টি পতিত হতে দেখেছেন আর এটা হলো সেই দুর্যোগের বৃষ্টি যা মদিনাবাসীর উপর নেমে এসেছিল হত্যাযোগ্য আর রক্তপাত হয়ে এবং যা হয়েছিল ইয়াজিদের খিলাফতের সময় কিয়ামতের সাত নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবীর আবির্ভাব আবু হুয়ো থেকে বর্ণিত রাসুদুল্লাহ সাল্লাহিস্লাম বলেন শেষ বিচারের দিনের আগমন হবে না যতদিন না পর্যন্ত তিরিশ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে এবং তাদের প্রত্যেকে দাবি করবে যে সে একজন নবী আজকে যদি আমরা বর্তমান কাল পর্যন্ত যত ব্যক্তি নিজেদেরকে নবী দাবি করেছে তা হিসাব করি তাহলে নিশ্চিতভাবে এই সংখ্যা তিরিশ ছাড়িয়ে যাবে কিন্তু রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে সবার কথা বলছেন না আর এই হাদিসের ব্যাখ্যাকারীরা বলেছেন যে এখানে সেই সব মিথ্যা নবীদের ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে যাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী থাকবে তারা বিখ্যাত হবে এবং অনেকের কাছে পরিচিতও পাবে বর্তমানে আমরা দেখি যে অমুক তমুক ব্যক্তি মানে বৌদ্ধিহীন পাগল ব্যক্তি এরা নিজেদেরকে নবী বলে নবী দাবি করে বসে আছে তো এই হাদিসটি তাদের কথা বলছে না এখানে বলা হচ্ছে তাদের কথা যাদের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী থাকবে এবং তারা একটা ফিরকা বা দল তৈরি করবে মুসলিমদের মাঝে দুইজন ছিল যারা রাসুল্লাহ সাল্লা সাল্লাম জীবিত থাকা অবস্থাতেই নিজেদেরকে নবী বলে দাবি করেছে একজন হচ্ছে ইয়ামামার বনু হানিফা গোত্রের মুসাইলামা আল কাজাব এবং ইয়েমেনের সান আর আল আস আল আনসি মিথ্যা নবুয়ের দাবিদারদের মধ্যে এরাই ছিল প্রথম আর এদের উদ্ভব রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের শেষের দিকে মুসাইলামা আল কাজজাব ছিল বনু হানিফা গোত্রের বেদহীন এবং সেটা অনেক বড় একটা গোত্র ছিল তারা আরবের ইয়ামা অঞ্চলে বাস করত। তো সেই লোকদেরকে গোত্রবাদের উপরে জাতীয়তাবাদের উপরে উত্তেজিত করত। সে বলে বেড়াতো যে রাসদুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন কুরাইশ বংশের আর আমি বনু হানিফা বংশের তারা থাকে শহরে শহরী এলাকার লোক শহরবাসী আর আমরা হচ্ছি গ্রামের তো শহরের একজন নবী আর গ্রামের একজন নবী তো এভাবে সে জাতীয়তাবাদের ধোয়া তুলে বেড়াতো আপনারা দেখবেন যে এই ধরনের যারা মিথ্যা নবী প্রতারক এরা সবসময় প্রতারণাকে নিজেদের মূলধন হিসেবে ব্যবহার করে প্রতারণার মাধ্যমেই লোকজনকে লোকজনকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চায় তো মুসাইলামা কাজজাব জানতো যে সে জানত যে মুসলিম হলেও যে এখানকার লোকদের মনে জাতীয়তাবাদ গোত্রবাদের জাহেলিয়া এখনও রয়েই গেছে তাই সে এটাকে ব্যবহার করলো লোকজনের মাঝে ঘৃণার বাষ্প ছড়িয়ে দিল তার কিছু অনুসারী ছিল এবং তার একজন অনুসারী যে তার বলতে গেলে ডানহাত ছিল সে খুব পরিষ্কারভাবেই বলতো কাজজাব বনু হানিফা খাইরুম মিন সাদিক কুরাইশ অর্থাৎ পনু হানিফা গোত্রের মিথ্যাবাদী লোকটাও কুরাইশের সত্যবাদী লোক থেকে ভালো তো এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে কি ভয়ঙ্কর রকম জাতীয়তাবাদের বিদ্বেষে ছড়িয়ে দিয়েছিল অনেকেই জানতো যে সে মিথ্যা বলছে কারণ মুসাইলামা যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে অতএব তার তো অবশ্যই একটা কুরআন থাকতে হবে বা তার কাছেও নাজিল হওয়ার মতো কিছু থাকতে হবে তো এরপর সে নিজে যে কোরআন রচনা করেছিল সেটা ছিল খুবই হাস্যকর রুহান এটা একটা অলৌকিক ব্যাপার যে আপনি দেখবেন যে হয়তো কোনো বুদ্ধিমান ব্যক্তি হতে পারে যে সে কবিতা কিংবা পদ্মরচনায় খুবই পারদর্শী কিন্তু যখনই সে কোরআনকে নকল করে কিছু একটা রচনা করতে গিয়েছে তখনই তার অবস্থা খুবই শোচনীয় এবং হাস্যকর হয়ে গেছে সে খুব হাস্যকর কিছু একটা তৈরি করে ফেলে তো আবুল আল্লাহ আলমারি সে ছিল খুব বিখ্যাত এবং সুপরিচিত একজন কবি তো সে ছিল অন্ধ তো অন্ধ হলেও আল্লাহ তাকে কথা বলার একটা ভালো ক্ষমতা দিয়েছিলেন ভাষা জ্ঞানে সে খুব বাগ্নী একজন বক্তা ছিল তো লোকেরা বলতো যে তার মধ্যে এতটাই অহংকার আর অধ্যুত্ব ছিল যে সে একবার সিদ্ধান্ত নিল যে কোরআনের মতো কিছু একটা রচনা করে আল্লাহর কালামের সাথে প্রতিযোগিতা শুরু করবে তো এরপর সে কোরআনের মতো কিছু একটা লিখতে বসলো কিন্তু দেখলো যে লোকেরা দেখলো যে সে বারবার ব্যর্থ হচ্ছে তাই তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তোমার কোরআন কোথায় তুমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি একটা কোরআন রচনা করবে তো এরপর সেই ব্যক্তি উত্তর দিল যে ভুলে যাও আমি এটা করতে পারিনি মুসাইলাম আল কাজে যে কোরআনটি রচনা করেছিল সেটাও খুবই হাস্যকর হওয়ার পরও তার হাজার হাজার অনুসারী ছিল এটা ছিল একটা ফিতনা আর এই ফিতনার আগুন নিবেছে যখন আবুবকরের নেতৃত্বে মুসলিমরা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছে সেই যুদ্ধে অনেক মুসলিম নিহত হয়েছে অনেক কোরআনের হাফেজ এই যুদ্ধে নিহত হন তো এরপরই মূলত কোরআন সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিল অনেক হাফেজ এই যুদ্ধে নিহত হওয়ার পর কোরআন সংগ্রহ এবং সংরক্ষণের কার্যক্রম শুরু হয়েছিল আবু বকর কোরআনের বিভিন্ন অংশ এক করতে শুরু করেন এবং এই পুরো কার্যক্রম শেষ হয়েছে উসমান রাজিউল তালান একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখেছিলেন যে তিনি দুটো স্বর্ণের বালা পরে বসে আছেন তিনি বলেন যে আমি এটা দেখে খুব বিচলিত হয়ে পড়ি এবং আল্লাহ আমাকে বললেন যে তুমি এই বালা দুটাতে ফুঁ দাও আমি সেই সোনার বালা দুটাতে ফু দিলাম এবং এরপর সেই বালা দুটো উড়ে চলে গেল সাহাবিজ্ঞেস করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি তিনি বললেন এখানে আল আনসির কথা মুসাইলামাকে হত্যা করা হয়েছিল মিথ্যা নবী দাবি সে করেছিল মজার ব্যাপার হচ্ছে সে শাজাহ নামে এক মহিলাকে বিয়ে করেছিল এবং সেই মহিলাও নিজেকে নবী বলে দাবি করেছিল তাদের দুজনেরই বেশ কিছু সংখ্যক অনুসারী ছিল তো তারা বিয়ে করলো এই কারণে যে একে অপরকে রাজনৈতিকভাবে সাহায্য করতে পারবে তো মুসলাই যখন মারা গেল তখন সে মহিলা দেখলো যে তার এই নব আর কোনো লাভ নেই তাই সে মুসলিম হয়ে গেল তাক মুসলিম হয়ে গেল আল আসোয়াদ আল আনসি তাকে ইয়েমেনের ফায়রুজ নামের এক লোক তার প্রাসাদে গিয়ে তাকে গোপনে হত্যা করে এবং এভাবেই আল আসোয়াদের জীবনের সমাপ্তি ঘটে এই মিথ্যা নবীর দাবিদারদের তালিকায় আরও আছে তুলাইহা আল আজদি সেও মিথ্যা নবী হওয়ার দাবি করেছিল পরবর্তীতে সে মুসলিম হয়ে যায় এবং ঠিকভাবে ইসলাম পালন করতো আল্লাহ আলমাইলামা কিংবা তুলাই হা এদের মধ্যে একজন ছিল যাকে কোরআনের কোন আয়াত জিজ্ঞেস করা হলে সে শুধু সেই সব আয়াত বেশি করে উদ্ধৃত করত যে সমস্ত আয়াতে খাওয়ার দাওয়ার কথা বেশি বলা হয়েছে তো লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করতো যে কি ব্যাপার ফেরেস্তরা কি তোমাদের হৃদয় নাজিল হয় নাকি তোমাদের পেটে নাজিল হয় আমরা তো বুঝতে পারছি না তো এরকম আরও আছে যে মুক্তার আল উবায়দ আজ সাকাফি নামক এক ব্যক্তি সেও এদের মতো একজন আর অতি সাম্প্রতিক অতীতে এমন একজন ব্যক্তি হচ্ছে মির্জা গোলাম আহমেদ সে কাদিয়ানি ধর্মের প্রতিষ্ঠাতা তাকেও সেই তিরিশ জনের মধ্যে একজন ধরা যেতে পারে কারণ তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী ছিল তার আন্দোলন খুব মারাত্মক ছিল এবং তার খুব ফিতনা সৃষ্টি করে তারা যে আকিদা পোষণ করে সেগুলো ইসলামী সরিয়া মতেই যে কেবল কুফোর তা নয় বরং পাকিস্তানের বর্তমানে প্রচলিত আইনেও আইনগতভাবে কাদিয়ানী ধর্মকে ইসলামের কোন রূপ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না সালুসঈদ মুহাম্মি তসলিমা